বাংলা মানবতা সমাধান বাংলার আল কোরআন এর জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা কিছু অর্থনৈতিক বিধান আল কোরআন থেকে আলোচনা করছিলাম বিগত পর্ব সময়ে এই পর্বে যে পাপের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুল যুদ্ধ ঘোষণা করেছেন এবং যে অর্থনৈতিক পাপটি করলে যে ব্যক্তি কাজটি করবে তাকে কাফার আসিম চূড়ান্ত কাফের এবং অত্যন্ত চূড়ান্ত পাপিষ্ঠ বলা হয়েছে আলকর আনে এবং বলা হয়েছে যে চিরস্থায়ী জাহান নামে সে বসবাস করবে সেই মহাপাপ সমৃদ্ধ সেই লেনদেনটি মহাপের কলঙ্কি কলঙ্কিত সেই লেনদেনটি নিয়ে আজকে আল কোরআন থেকে কথা বলবো। নিশ্চয় আপনারা অনুমান করতে পেরেছেন এটি কোনটি অর্থনৈতিক যে লেনদেনের বিরুদ্ধে আল্লাহ এত বড় ভূমিকা নিয়েছেন সেটি হলো সুদ করন একাডেমি চার দফায় এই সুদ হারাম করা হয়েছে কাউকে ঋণ দিয়ে যে পরিমাণ ঋণ দেয়া হলো তার থেকে বেশি নেয়া এক হাজার টাকা ঋণ দিয়ে এক হাজার একশো টাকা নেয়া এগারোশো টাকা নেয়া বা যেটুকুই বেশি নিল ঋণ পুরোটাই হলো চ্যারিটি এটা থেকে বেশি নেওয়া এটা একটা ঋণ অনেক সময় দেখা যায় যখন ঋণ দেওয়ার তারিখ ছিল সেই তারিখে দিল না না দেওয়ার কারণে চক্রবৃদ্ধি হারে সুদ যত সময় বাড়বে তত সুদ বাড়বে এটা আল্লাহতালা কঠিনভাবে কোরআনে হাকিমে নিষেধ করেছেন এই পর্বগুলি ইনশাল্লাহ আমরা এই সুদের এই বিষয়গুলি আমরা নিয়ে আসছি কোরআনে হাকিম থেকে আজকে মুসলিম সমাজে যত্র তত্র সুদ ছড়িয়েছে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান না হলে একটু বেশি হলে সুদ হয়ে যাবে রূপা আর বদলে রূপা যদি হাত বহাত না হয় আর নগদ সমান সমান না হয় আসলে সমশ্রেণীর জিনিস যেমন টাকার বদলে টাকা যেই দেশের টাকা সে দেশেরই টাকার বদলে টাকা যেমন বাংলাদেশের পাঁচশো টাকার বদলে যদি কেউ পাঁচশো টাকা নেয় তা শুধু হবে হ্যাঁ অন্য দেশের টাকা যদি হয় তাহলে বিভিন্ন দেশের টাকার সাথে সেটা কম সেটা করা যায় কিন্তু একই টাকা পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা নেয়া একশো রিয়েল দিয়ে একশো পাঁচ রিয়েল নেয়া এগুলিতে কম করা যায় না এগুলি নগদ হতে হয় এবং সমান সমান হতে হয় নবীজি বলেছেন আজ হাবা বিজাহাবি ওয়াল ওয়ারেকা বিল ওয়ারেকি মিস্রান বেমিস্রিনান বেয়াদিন অলফাদেবা ও কামা কলা আলহি সালাতাম স্বর্ণের বদলে স্বর্ণ রুফার বদলে রূপা এগুলি হাত বহাত হয় নগদ হতে হয় অতিরিক্ত হলেই সেটা সুদ তো ঋণের বিনিময়ে একটা সুদ সেটা মারাত্মক সুদ আবার বেচা বিক্রির মধ্যে এই যে কম বেশের সুদ এইটাও মারাত্মক সুদ তবে যদি একই জিনিস না হয় তখন বেশকম হতে পারে স্বর্ণের বিনিময়ে রূপা রুফার বিনিময়ে স্বর্ণ রপ্তের বিনিময়ের স্বর্ণ এটা সমস্যা নেই গমের বদলে চাল চালের বদলে গম কম বেশ পারে কিন্তু গমের বদলে গম কম করা যাবে না চালের বদলে চাল কম করা যাবে না বাকিও না সাথে সাথে নিতে হবে এবং এক সময় নিতে হবে লবণের বদলে লবণ জবের বদলে জব তারপর এই জাতীয় জিনিসগুলি সমস্যা নেই জিনিসগুলিতে কোনো কম বেশ করা যাবে না বেসা বিক্রির সময় তো সুদের এই যে বিষয়টি বিশেষ করে ঋণ দিয়ে যে সুদ বিশ্বব্যাপী বর্তমানে ছড়িয়ে আছে এটা অত্যন্ত মারাত্মক চার দফায় ধীরে ধীরে কোরআনে হাকিমে এটাকে চূড়ান্ত হারামে নিয়ে যাওয়া হয়েছে চূড়ান্ত হারামের পর আর কেমত পর্যন্ত সুদের আর কোনো সুযোগ নেই কিন্তু আমাদের যুগটা এত মারাত্মক যে একটা হাদিস রয়েছে যে ইল্লা ইয়াসে রিবা। মানুষের সামনে এমন এক জমানা আসবে মানুষের মধ্যে সুদ খোর আর কাউকে পাওয়া যাবে না। নাহি যে সুদ খাবে না সুদের ধুলি বালি ধোঁয়া হলেও ধুম্র হলেও তার ভেতরে যাবে মানে সুদ কম বেশ ঢুকবেই কারণ আজকাল তো বড়ো বড়ো কোম্পানি যারা হাজারো লাখ পণ্য যারা তৈরি করে এরা ম্যাক্সিমাম হলো সুদখোর কোম্পানি সুদই লেনদেন করে তো তারা সুদী লেনদেন করে পোশাক বানায় সুদী লেনদেন করে জুতা রহম্মত যাদের কোরআনে সুদ কে কঠিন কঠিনভাবে নিষেধ করা হয়েছে এবং যেটা বলা হয়েছে যে আরেবাফি বাবান সত্তরটি মহাপে এই সুদ ঢুকে গেছে গঞ্জে দেখা যায় ঋণ চাইলে ঋণ নেই কারো কাছে নেই আর যখন বলা হয় শতকরা দশ টাকা দেব তখন দেখা যায় অসংখ্য মানুষের কাছে আছে এই যে একটা নিষ্ঠুরতা সমাজে আসলে ধনীদের মধ্যে যখন এই নিশ্চিরতা আসে তখন সমাজের মধ্যে একটা কঠিন অবস্থা তৈরি হয় একদল লোক হয়ে যায় পুঁজিবাদী ধনীরা শুধু কেবল পুঁজিবাদী হয় আরেকজনের শ্রমের উপরে আরেকজনের কষ্টকে পুঁজি বানিয়ে সে দিন দিন স্ফীত হচ্ছে আঙ্গুল ফুল কলা হচ্ছে বড়লোক হচ্ছে কত নিষ্ঠুর আর গরিব শুধু আরো গরিব হচ্ছে গরিবের রক্ত চুষে ধনীরা মোটা হচ্ছে আর গরিব দিন দিন হীন থেকে আরো হীনতম হচ্ছে এই জন্যই সহি বোখারিতে নবীজির স্বপ্নে দেখা যে হাদিসটি যে এক লোককে দেখেছেন সে রক্তের নদীর মধ্যে পড়ে আছে আরেক লোক কতগুলো পাথর নিয়ে কিনারে দাঁড়িয়ে আছে ওই লোক যখন নদীর মধ্যে যে পড়ে আছে রক্তের নদীতে সে কিনারে আসতে চাইলে এই লোক তার মুখে একটি পাথর মেরে দেয় সে আবার ছিটকে নদীর মাঝখানে চলে যায় আবার আসে আবার মানে এই অবস্থা ফেরেস্তারা বললেন নবীজির প্রশ্নের উত্তরে যে এ হল সুৎখর ব্যক্তি রক্ত রক্তচা ঝোঁক প্রিয় ভাই বোনেরা এটি অত্যন্ত ঘৃণীত এবং ভয়ঙ্কর ধরনের মহাপাপ মানুষে মানুষের কোনো দয়া মায়া থাকে না সামাজিক কোনো একটা সমবেদনা মানবিকতা থাকে না সুদর মহাজন যারা তারা এত নিষ্ঠুর হয় এভাবে মহাজনরা চলে যায় এক পক্ষে আর দরিদ্র জনসাধারণ চলে যায় আরেক পক্ষে একে অপরের শত্রু এ ছায়া ওকে শোষণ করতে আর ওরা চায়বে একে মারতে আর এই কোনো বিপদে পড়লে শুধু মজাই মারবে আর অভিশাপ দেবে মনে মনে তো এই যে সুদ এই জন্য কোরআনে হাকিমে কঠিনভাবে এই সুদকে নিষিদ্ধ করে দিয়ে মানুষে মানুষে একটা সৌহাদ্য সম্প্রীতি মানবিকতা পরস্পরের সুখ দুঃখকে ভাগ করে নে আর একটি পরিবেশ তৈরি করার জন্য অর্থনৈতিক এই বিধানটি এটা দিয়েছেন যে সুদ নিষিদ্ধ কিন্তু দান সিদ্ধ দান করবা কৃষির মাধ্যমে সম্পদ উপার্জন ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করো শিল্পের মাধ্যমে বিভিন্ন শিল্প সামগ্রী তৈরি করে সেই মাধ্যমে তুমি সম্পদ উপার্জন করো কিন্তু সুদের মাধ্যমে কোনো সম্পদ উপার্জন করার সুযোগ ইসলামে নাই কেন এটা জীবনকে নিষ্ঠুর মানুষের একটা বিরাট সমাজে রূপান্তরিত করবে আর দরিদ্রকে নিষ্পেষিত করবে এই আল্লাহ আল্লাহাল কত সুন্দর যারা দানশীল মানুষ তাদের চিত্র কোরআন হাকিমে তুলে ধরেছেন সুর আল বাক দুশো একষট্টি নম্বর আয়াতে হুম যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে হাবা তিনি একটা দানা একটা শস্য যে আল্লাহর পথে দিল সে দানা জমিনে বপন করলো সে আমল সেখান থেকে সাতটা শীষ বেরিয়ে আসলো তুই কুললে সুম্বুলাতে হাব্বা প্রত্যেকটি শীষে একশো শস্য আছে সে দিল একটা এবং সে পালো এখানে সাতশো সাতশো শস্য পেল একটা শস্য সে ব্যয় করে তারপরে শেষ নয় যাকে চান আল্লাহ আরো বৃদ্ধি করে দেন অল্লাহ আলিম আর আল্লাহ প্রশাস্ত এবং সবকিছু তিনি জানেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা এভাবেই দানকে উৎসাহিত করেছেন আর সুদকে নিরুৎসাহিত করেছেন সুদকে চাঁদ দফায় যেহেতু সমাজে খুব জেকে বসেছিল এই জন্য ইসলাম তখনও পুরো আসেনি জাহেলি যুগ রয়ে গিয়েছিল সেজন্যই চার দফায় তিনি মত যেমন চার দফায় হারাম করেছেন সুদ চার দফায় আল্লাহ হারাম করেছেন যেমন দফায় তোমরা যেই সুদ দাও মানুষের সম্পদের মধ্যে বাড়ার জন্যে ফালাইন্দাল সেটা আল্লাহ কাছে বাড়ে না সুদ যেটা দাও এটা আল্লাহর কাছে বাড়ে না যে বৃদ্ধি করে ঠিকই কিন্তু আসলে বৃদ্ধি নয় আল্লাহ বাস্তব অবস্থা জানেন যে এটা বাড়েনি এটা বরং ধ্বংস হয়ে যাবে কারণ যদি হাত ফুলে যায় কারণ যদি পা ফুলে যায় অনেকক্ষণ একখানে বসে বা কোনো আঘাত পাওয়ার কারণে তাহলে যদি সে এটাকে স্বাস্থ্য মনে করে যে আমার পা হাতটা ফুলে গেছে খুব মোটা হয়ে গেছে পা ফুলে গেছে তাহলে খুব স্বাস্থ্য ভালো হয়ে গেছে না এটা আরও পৌঁছে গেছে নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে সুদের কারণে যাদের লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জিত হয় অর্থনীতি ফুলে ফেপে একবারে বিনাট হয়ে যায় এটা ওই ফুলে হাত আর ফুলে যাওয়া পায়ের মতো অবস্থা হয়েছে অসুস্থ এবং ভেতরে বিষ বিষ জমা হয়েছে এটা ধ্বংস হয়ে গেছে অতএব আল্লাহ বলেছেন ফুল আল্লাহ তো জানেন ডাক্তার তো জানে যে এটা এর অসুস্থ এটা কমাতে হবে তারপরে সুরা একশো ষাট একশো নম্বর আয়াতে সুদের ব্যাপারে একটু ইশারা করলেন ইহুদিদের জুলুমের কারণে তাদের উপরে অনেক পবিত্র জিনিস আমি হারাম করে দিয়েছি যেগুলো তাদের জন্য হালাল ছিল আর আল্লাহর থেকে এরা প্রচুর পরিমাণে মানুষকে বিরত রাখতে অনেক পবিত্র জিনিস তাদের উপরে হারাম করা হয়েছে তারপরে ও আখজিহি মর রে তারা সুদ নিচ্ছে মানুষ থেকে এই সুদের কারণেও তাদের জন্য অনেক পবিত্র জিনিস অনেক সুস্বাদু ভালো জিনিস হারাম করে দেয়া হয়েছে এখানে ইশারা রয়েছে যে সুদ ভালো জিনিস না কিন্তু হারাম করা হয়নি আমি মোহাম্মদ ভদ্রুদ্দুজান আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার পথ প্রদর্শক দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करारण दिए निर्देशना जानते हम देख कुरानस आज सन्दा साढ़े छापुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल्बा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 সাহস করুন বিরতির পর আবার ফিরে এলাম সুদ আল যে হারাম করা হয়েছে বিশ্বব্যাপী মানুষ কর্তৃক মানুষকে শোষণ করার সবচেয়ে বড় একটি হাতিয়ার সুদ বিশ্বব্যাপী সুদের জবনিকা উচিত কারণ সর্বহারা হতেই হবে যেহেতু আল্লাহ বলেছেন সুরা আলবাহ রিবা আল্লাহ তালা সুদী অর্থনীতিকে নিচ্ছিন্ন করে দেবেন সে নিচ্ছিন্নতার শিকার হয়েছে শুধু অর্থনীতি আমি বিগত সময় বলছিলাম বিরতির আগে যে চার দাপতলা সুদ কে হারাম করেছেন দুটো দাপ আলোচনা হয়েছে এখানে সুদের আয়াত একশো একটা বিশেষ সৌদকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন একটু হার্ড লাইনে গিয়েছেন চক্র বৃদ্ধি হারে যে সৌদ সেটা খেও না যে এক তারিখে ঋণ পরিশোধ করতে পারলো না এজন্য জন্য সুদ আরো বাড়িয়ে দেওয়া হলো বাড়িয়ে দিয়ে একটা তারিখ দেয়া হলো সেই তারিখে না দিলে আবার সুদে আসলে সুদ বৃদ্ধি পাবে এইভাবে চক্র বৃদ্ধি হারে নিঃস্বকে আরো নিঃস্বতর করার যেই হেওয়ানি হেওয়ানিও নয় একটা নিষ্ঠুর প্রক্রিয়া এই জঘন্য সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এই আয়াতের মাধ্যমে তারপর নাজিল হলো চতুর্থ দফায় চূড়ান্ত ঘোষণা চৌরা আল বকার একেবারে দুশো আয়াত থেকে দুশো নম্বর আয়াত পর্যন্ত কঠিনভাবে আল্লাহ তালা সেসব আয়াতে সুদকে হারাম করে দিয়েছেন যেমন সেখানে বলেছেন যারা সুদ খায় তারা উঠবে নাকি আমাদের ময়দানে তবে ওই ব্যক্তির মতোই উঠবে যাকে জিন শৈতান তাদের স্পর্শ দ্বারায় পরশ দ্বারায় পাগল করে দিয়েছে সে হাঁটতে পারে না সে হাঁটতে গেলেই পড়ে যায় হাঁটতে গেলেই পড়ে যায় একবার ওঠে একবার পড়ে একবার উঠে একবার পড়ে তার মতো হয়ে উঠবে আসলে এই আয়াত থেকে সুদখোর যে পাগল উঠবে এটা তো আখ্রাতের কথা কিন্তু দুনিয়াতেও আজকাল বিজ্ঞান গবেষণা প্রমাণিত হয়েছে যে সুদ মানুষের পাগল হওয়ার অন্যতম একটি কারণ বিশ্বব্যাপী পাগলের সংখ্যা যে বেড়েছে সেখানে সুদ কিন্তু একটা অন্যতম বড় কারণ এরা পাগল হবে কেন এরা এরা জ্ঞানিক মাধ্যমে যে লাভ মানুষ ভোগ করে এটা তো সুদের লাভের মতই বাণিজ্য ব্যবসা ক্রয় বিক্রয়ের মধ্যে তো লাভ বৈধ ক্রয় বিক্রয় করে মানুষ লাভ করছে আর আমরা ক্রয় বিক্রয় করছি না আমরা সুদি আমরা লাভ করছি একই তো লাভ এখানেও দশ টাকা লাভ হলো ওখানেও দশ টাকা লাভ হলো কিন্তু এই জ্ঞানপ্রাপীরা বুঝেনি যে ক্রয় বিক্রয়কারী সে কষ্ট করে একটা পণ্য কোন দেশ থেকে নিয়ে এসেছে কষ্ট করে যেটা বহন করে মার্কেটে নিয়ে এসেছে আরেকজন কিছু টাকা কত কষ্ট করে কাজ করে বা কোনো শ্রম দিয়ে কিছু টাকা উপার্জন করেছে দুজনেই তাদের মাথার গাম পাতালে ফেলা কষ্টার্জিত দুটো জিনিস নিয়ে এসে তারা বিনিময় করেছে কোথায় তারা আর কোথায় এই লোক ঘরে বসে আছে মহাজন উনি খালি টাকা লগ্নি করাচ্ছেন আর টাকা করছেন অস্তিত্ব পৃথিবীতে হল সুদ করে কোন কাজ নেই কিন্তু সমাজের সমাজের সব সম্পদ তাদের হাতে দিকে চলে যাচ্ছে এই একটা বিশাল বারসাম্যহীন একটা কাণ্ড তারা করেছে সেটাকে তারা এমন একটা পরিশ্রমলব্ধ ক্রয় বিক্রয়ের সাথে তুলনা তারা করেছে জঘন্য অন্যায় কথা রিবা আল্লাহ বাণিজ্যকে হালাল করেছেন আর রিবাকে হারাম করেছেন রিবাতে বসে সে মাসের পর মাস তারিখ দেয় আর সুদায় আর কিছু বেচা বিক্রি করে বেচারা পথের বিখারি পথের কাঙ্গার এই অবস্থা করে সুদ খোর মানুষকে সেজন্যই এটার সাথে ওটা কোন তুলনা হতে পারে না কারণ আল্লাহ বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন তারপর আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে তার কাছে দিবেন না আর যে এই আয়াত নাজিল হওয়ার পরে সুদ যে হারাম হলো হারাম হওয়ার পরেও যে ব্যক্তি আবারও এই সুদ খেলো। সে জাহান নামে থাকবে এদের আর কোন উপায় নেই তাহলে হারাম হওয়ার পরে যারা এই সুদ গ্রহণ করবে তারা চিরস্থায়ী জাহান নামে করবে কত নিকৃষ্ট একটা জরুমের অর্থনীতি এটা প্রিয় ভাই বোনেরা তাহলে সুদ খেয়ে নিজেকে নামে যারা বানাতে চান তাদের জন্য কোরআনিক এই মূলনীতিটি আমরা আজকে তুলে ধরছি আল্লাহ তাদের হেদায়ত করুন সারা বিশ্বের মানুষের চক্ষু খুলে দেন এটা মুসলিম অমুসলিম নির্বিশেষে আল কোরআনের এই বিধানটি সবার জন্য একটা অলঙ্গনীয় ফরজ সবারই উচিত অর্থনীতিকে মুক্ত করা এটা অলস মানি তৈরি করে অলস লোক তৈরি করে যখনই মানুষ অলস হয়ে যায় পরিশ্রম নেই তখন তো সম্পদ বাড়ে না সম্প্রসুধু জুলুমের মাধ্যমে গরিব থেকে ধনির দিকে চলে যায় পৃথিবীরও কোনো উন্নতি হয় না ধনীদেরও কোনো উন্নতি হয় না লস এবং ক্ষতি ছাড়া তারপরে আয়তাল্লাহ বলেছেন সুদকে আল্লাহ নিচ্ছিন্ন করা দায়িত্ব নিয়েছেন আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে সুদ ভিত্তিক যে অর্থনীতি এটাকে আমি নিচ্ছিন্ন করে দেব সুদ খেয়ে তোমরা লাভবান হবে সে সুযোগ নেই যেটাকে আল্লাহ নিচ্ছিন্ন করবেন ধ্বংস করবেন বিপর্যয় ঘটিয়ে দিবেন সেটাকে মানুষ রক্ষা করবে কি করে রক্ষা করার সুযোগ নেই কোনো হক রে বা আর দানগুলোকে আল্লাহ বাড়াবেন যেমন হাদিসে রয়েছে সহি যে কেউ যখন একটা সদাকা করে আল্লাহ তারা সেটা তার ডান হাতে নেন তারপর সেটাকে সোমাইরব্বি হ্যাঁ কামাইউরব্বি আহাদুকুম ফালুহু তারপর ওই দানের জিনিসটাকে আল্লাহ বাড়াতে থাকেন যেমন কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে আস্তে আস্তে বড় করে তোলে আল্লাহ সদাগাকে বাড়ায় দানকে তিনি বাড়ান আর সুদ কমান সুদকে ধ্বংস করেন সুদ করে কোন শান্তি নেই সুদ খেয়ে এমন এক এক রোগের মুখোমুখি হয় যা খেয়েছে সুদ সেটা তো গিয়েছে আরো বাপ দাদা চৌদ্দ ঘোষে যা জায়গা জমি ছিল সেটা শুধু চলে গেছে এমন অবস্থায় আমরা দেখেছি বাস্তব জীবনে চূড়ান্ত মারাত্মক ব্যক্তি তারপরে আয়তাল্লাহ বলছেন হাত খোরানের নিয়ম হলো যেখানেই একটা পাপের কথা বলেন তার পাশাপাশি এটা পুণ্যের কথা নিয়ে আসেন যাতে পাপ ছাড়িয়ে পুণ্যের দিকে আসতে পারে কারণ মানুষকে তো শুধু নেগেটিভ বললে হবে না এটা করা যাবে না শুধু এটা বললে কি করা যাবে সেটাও তো সাথে রয়েছে আল্লাহর তিনি বলছেন যারা ইমান এনেছে ওয়ামিল হাত আর সৎকর্ম করেছে রবের কাছে তাদের রয়েছে বিরাট পুরস্কার জানুন তাদের ভয় নেই তাদের চিন্ত আর যেটুকু সুদ এখন আছে এটা বর্জন করো যদি তোমরা ইমানদার হও ইমানের কথা বলে দিয়েছেন এটা ইমানের শর্ত সুদ বর্জন করা আজকে আমাদের সমাজে যে ভয়াবহ অবস্থা হয়েছে কত কত সংস্থা ঋণ দেয় সুদ নেয় ঋণ দিয়ে দিয়ে সুদ নেয় নাম দিয়ে সে বাণিজ্যিক ঋণ কিসের বাণিজ্যিক ঋণ বিনিয়োগ করা যাবে একদল পুঁজি দেবে আরেক দল শ্রম দেবে তারপরে যেটা লাভ হবে লাভ হোক লস হোক দুই দলে সেটাকে শেয়ার করবে কিন্তু ঋণ দিয়ে দিয়ে এত টাকা ঋণ দিলাম এত টাকা আমাকে সোদ দেবে এই যে একটা সমাজে ছড়িয়ে গেছে সর্বত্র কত সমস্যা তৈরি হয়েছে এগুলি মারাত্মক সমাজ ধ্বংস করার পদ্ধতি আর খাবার যখন হারাম হয় তখন মানুষ জিনা ব্যবচার এবং অশালীন জীবনে পড়ে যায় অশ্লীল জীবনের মধ্যে বন্দী হয়ে যায় মানুষ আজকে বিশ্বব্যাপী অস্থিরতা এই সুদের বড় ধরনের ভূমিকা আছে আদম হাওয়া যেমন নিষিদ্ধ ফল খেয়ে উলঙ্গ হয়ে গিয়েছিলেন আজকের অধিকাংশ মানব জাতির নিষিদ্ধ সুদ ঘুষ হারামকেই উলঙ্গ হয়ে গেছে অর্ধ উলঙ্গ হয়ে গেছে পৃথিবীতে উলঙ্গ গ্রামও এখন তৈরি হচ্ছে নজিবিমিন যার অনুসন্ধান করলে খোঁজ নিলে দেখা যাবে এই পর্যায়ে আসতে অনেক হারাম রাখিয়েছে অনেক হারাম খেয়ে আজকে এই অদপী চলে এসেছে যদি সুদ বন্ধ না করো তাহলে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও ফাজ আল্লাহ এই সুদ অবশ্যই বর্জন করতে হবে আর ইনশাল সুদ বর্জন করার মাধ্যমে আমরা এই গজব থেকে আজাব থেকে আমরা বেঁচে যাব। আমার হাতে সময় নেই থাকলে পরবর্তী আয়াতটি পড়ে নিতাম আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ জেনে নেবেন আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন জি ভি ওয়াই ডি শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন পিস টিভি মানবতার সমাধান